চার পর্বের দার্সদের এটি তৃতীয় পর্ব এই পর্বে থাকছে সুনার আলোকে খিলাফত যুগ খিলাফত মুজাহিদদের কুরবানি দাওলার পক্ষ থেকে ঘোষিত খিলাফত কি প্রকৃত খিলাফত আর একে বায়ার আমাদের উপর বাজি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এছাড়া থাকছে বায়াত ওয়াজিব না হওয়ার কারণসমূহের মধ্যে তিনটি কারণ আলোচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকা শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইرجাল আমরু কুল্লুহু আলাল নিয়াতুহু ওয়া সিররুহু ফাহলুন আন তানতু আহমদ ওয়া আহলুন আন তানতুস্তাদ ওয়া আহলুন আন তানতুতা لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين من اتقوا الله حق و تقاته ولا تموتنا إلا وأنتم مسلمون আমরা আমাদের গত আলোচনা করেছিলাম খেলাফার উপর খেলাফা কি খেলাফার খেলাফা নির্বাচন পদ্ধতি কারা খলিফা নির্বাচন করবেন খলিফা হওয়ার জন্য শর্ত খলিফার দায়িত্ব জনগণের হকুক এ সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব ইরাকের মুজাহিদ তথা দাউলার পক্ষ থেকে খেলাফত ঘোষণা দেয়া হয়েছে এটা কি খিলাফত আলমাজি নবুয়া কি খিলাফত আলমিনা নয় এই খেলাফতের হাতে আমাদের উপর কি না যদি কেউ দেয় সে গোাগার হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের এবং অনেক ভাই এই প্রশ্নগুলো করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তাহ য তৌফিক দেন আজকে ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার খেলাফা যুগ সম্পর্কে যদি আমরা জানি কি কিভাবে হবে এটার দিকে তোমাদের মধ্যে যতদিন থাকা আল্লাহ তালা চান ততদিন থাকবে অতঃপর আল্লাহ যখন ইচ্ছা করেন তা তুলে নিবেন সুম্বা অতপর আসবে অতপর যতদিন খিলাফত আলমাজির আল্লাহ তালা চান থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন সুম্বা তাকুন মূলক অতঃপর আসবে অন্যয় শাসন আল্লা তালা এই শাসন যতদিন চান ততদিন তা থাকবে অতঃপর আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তা তুলে নিবেন আলা মিনহাজিন। आदले खिलाफत हदीस टी मोस्दे अहमदे हदीस अठारो हजार चारशो त्रिस सनदी रसुल्लाम थे अपर एक हदीस वर्णित हो رسول الله صلى الله عليه وسلم أول هذا الأمر نبوة رحمة ثم يكون خلافة رحمة ثم يكون ملكا رحمة ثم يتكادمون عليه تكادم الحمر فعليكم بالجهاد فإن أفصل جهادكم الربات وإن أفصل رباتكم أسقلان তা রাসুল্লাহ সাল আলী সালাম ইহাদের মধ্যে বলেছেন যে এই দিনের প্রথম ভাগটা থাকবে নবুবতুন বা শাসন ব্যবস্থার প্রথম অংশটা হবে রহমাতান অত্পর আসবে রাজত্ব রহমত এই রাজত্ব রহমতের পর কি আসবে অতঃ পর এই শাসন ব্যবস্থার উপর জনগণ এভাবে ঝাঁপিয়ে পড়বে গাধার ফেল যেভাবে ঝাঁপিয়ে পড়বে অর্থাৎ গাধার পালে নাই তারা এই ক্ষমতার উপর কি করবে ঝাঁপিয়ে পড়বে যখন এই অবস্থা হবে তখন তোমাদের উপর আবশ্যক হলো কি করা জিহাদ করা জিহাদুমার রিবাত আর নিশ্চয় তোমাদের সর্ব উত্তম জিহাদ হলো আর রিবাত ইসলামী সীমান্ত কি করা রক্ষা করা মুসলিমদের ভূখণ্ড আর তোমাদের সর্বোত্তম যদি আমরা রাসুল্লাহ দুহাদিস কে সমন্বয় করি তাহলে আমরা যে চিত্রটা পাই সর্বপ্রথম ছিল নুবুয় নুবুয় রহমত যেটা রাসুল্লাহ বলেছেন পৃথিবী থেকে চলে গেছেন এরপর আসছে কি খেলাফত আলহাম মিনহাজিনুবুয়া খেলাফত আলহাম মিনহাজিনুবুয়া কতদিন থাকবে রাসুল্লাহ সালিসাম বলেছেন আমার উম্মতের মধ্যে থাকবে খেলাফত থাকবে ত্রিশ বছর অতঃ আসবে রাজত্ব রসুল্লাহ বললেন খেলাফত থাকবে এই উম্মতের মাঝে কতদিন ত্রিশ বছর অতঃ আসবে রাজত্ব তো রাসুল্লাহাম সময়ে কাল কতদিন ছিল ত্রিশ বছর দেখা যায় যে আবু বকর রাহু আনহু আমি রদিয়ালু আনহু এবং হাসান রাজু আনহু এর শাসনকাল এই সব মিলালে হয় কত বছর তিরিশ বছর সুতরাং কাল পর্যন্ত কি ছিল কারণ যে ছয় মাস দায়িত্বে ছিলেন তারপরে কি হয়ে গেছে তিরিশ বছর পূর্ণাঙ্গ হয়ে গেছে রাসুল উল্লাহ সাল্লাম ওফতের পর ইমাম ইবনু আবিলফি রহমান বলেন অকানিক سنة وثلاثة أشهود وخلافة عمر عشر سنين ونسبًا وخلافة عثمان إثنتي عشر سنة وخلافة أعلي 4 سنين وتسعة أشهود وخلافة الحسن 6 أشهود إمام ابن ور很بر عزille اول بك رضي الله عنه الخلاف الدين باك انبشر عمر رضي الله عنه الخلاف الدين من مشاري 달라 আসমান রাজু আনহুর খেলাফত ছিল বারো বছর আলী রদি আল্লাহ আনহুর খেলাফত ছিল চার বছর নয় মাস হাসান রাজিয়াল খেলাফত ছিল ৬ মাস দেখা যায় সর্বমোট হয় কতদিন তিরিশ বছর কারণ হাসান রাজি আল্লাহু আনহু তম হিজড়ির রবিউল আউ্বাল মাসে মিয়া রাদু আনহুর সাথে সমঝোতা কি হয় খেলাফত শাসনকাল শেষ হয়েছে একচল্লিশ হিজড়ির রবিউল আউ্য়াল মাসে সুতরাং এ থেকে বুঝা যায় যে খেলাফত কাল শেষ হয়ে যায় হাসান রাদিল্লাহু আনহু যখন মহাবিয়া রদন সাথে কি করেন সমঝোতা করেন সুতরাং বুঝতে পারছি আমরা হাসান শাসনকাল পর্যন্ত ছিলাম তার কিতাব বেদায়েন্না রু ইমুল তিনি বলতেছেন যে हसान नदी आल्लासुदीम गोलम साफीनादीस वर्णित रसुल्लाहारत थकम कत बचर त्रिश बचर अतपर आसव्व और एक त्रिस बचर पूर्ण है हसन नदी अल्लाहुन তারপর আসেন সেটা হলো রাজত্ব রাহমত যেটা হাদিসের মধ্যে আসছে খেলাফত আল্লাহ মিনহাজিনুবুয়ার পরে আসবে কি মুলকান রাহমান অর্থাৎ কি আসবে রহমত আসবে সুতরাং এবং সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম তিনি ছিলেন কি প্রথম রাজা বাদশাহ কানা মুলকুহু মুলকান তার রাজত্বটা ছিল রাজত্ব রাহমত কামা জাহিল হাদিস যেমনটি হাদিসের মধ্যে এসেছে এমনি ভাবে ইমাম ইবনু আইসিম রাজা শাসক হলিয়া রাহু তিনি সর্বোত্তম কি ভাইহু ইনামা সর ইমামান হাক্কান অতঃপর তিনি কি হয়েছেন হক ইমাম এবং সত্য ইমাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন দুই পৃষ্ঠ দুই তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম ছিল কি খেলাফত কিবুয় তারপর খেলাফত আলামুবুত তারপর রাজত্ব রাহমত এরপর যদি আমরা অন্যায় শাসন বা মুলকান আদন বা মুলকুন আদুদুন এটা আলোচনা করি তাহলে এটা হচ্ছে তাদের শাসনকালে অনেক অন্যায় কি ছিল অনেক জুলুম বিস্তৃত ছিল যদিও তথাপিও সেটা ছিল কি অনেক উন্নত বর্তমান অন্য অবস্থার চেয়ে ছিল घटे इस मूलान जेबान प्रत जालिमर शासन जो प्रत जालिम शासन टाइमार मध्य आस বর্তমান আছি সেটা হলো কি মূলকে জবরিয়া তাহুদ এক রেওয়ের মধ্যে আসছে অথবা আসবে কাদের তাহ যদি রেওয়ার দুর্বল কিন্তু কি হিসাবে। যেহেতু কাদের শাসন তাহলে অবস্থা বর্তমান যেটা আমরা আছি কারণ এখানে আল্লাহর বিধান দ্বারা কি করা হচ্ছে না রাষ্ট্রগুলো পরিচান করা হচ্ছে না মুসলমানদেরকে পরিচালনা করা হচ্ছে কাফের মুক্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক ওদের বিধান দ্বারা মুসলিমদেরকে কি করা হচ্ছে খেলাফত অসমানিয়া বা অসমানী শাসন ব্যবস্থার পতনের পর থেকে আমরা ছিলাম মুল্কে জাবরিয়ার মধ্যে আমরা এই অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছিলাম হয়তো কাফেরদের দখলে অথবা কাফের শাসন দ্বারা কাফেরদের দালালদের কি দখলে রয়েছে এই একটা কঠিন মার হালা তাহলে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে জিহাদ উদিত হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ উন্মুত আবার নতুন ভাবে কি শুরু করেছে এবং জায়গায় জায়গায় ইসলামী সেনাবাহিনী এবং বিশ্বের দেখা যায় ভূখণ্ডে শাসন পতন ঘটানোর জন্য মুজাহিদরা কি করতেছেন জিহাদ করতেছিলেন এবং আশা করা যে সামনে আসবে নুবুয়া এই অবস্থায় চলতেছিল দেখি ইয়ামানের মধ্যে জিহাদ চতেছিল এপার্শে সিরিয়ার মধ্যে তারপর ইরাকের মধ্যে লিবিয়ার মধ্যে আফ্রিকার মধ্যে যদি দেখি লিবিয়ার মধ্যে সোমালিয়ার মধ্যে আলজেরিয়ার মধ্যে তারপর এরকম আর কি পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ ঘোষণা করছে কিন্তু এই একটা অবস্থায় চোদ্দশো পঁয়ত্রিশ সিজির প্রথম রমজান দুই খ্রিস্টাব্দের উনত্রিশে জুন ইরাকের মুজাহিদিনরা ইরাক এবং সিরিয়া নিয়ে তারা খেলাফত ঘোষণা করলেন তাদের এই ঘোষণা হল তিনি বললেন তিনি বললেন আমি মুসলিমিমদের সতর্ক করে দিচ্ছি এবং সকল তনজিম সকল জমা দল সকল এমারার বৈধতা বাতিল হয়ে গেছে যেখানেই খলিফার কর্তৃত্ব এবং সৈনিকরা পৌঁছবে সেখানে তঞ্জিম এবং গ্রুপ গুলো সৈনিকরা তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো যে এই ক্ষমতা এবং এই খেলাফত প্রতিষ্ঠার পর তোমাদের দল তোমাদের তঞ্জিমের বৈধতা বাতিল বলে গণ্য হয়েছে কোনো একজন ব্যক্তি যে আল্লাহ বিশ্বাস রাখে তার জন্য বৈধ নয় সে খলিফার সাথে সম্পর্ককে দিন না ভেবে একটি রাত কি করবে কাটাবে সেটা দৌলার অফিসিয়াল মিডিয়া আলফর খান থেকে প্রকাশিত হ্যাঁ দা ওয়ুল্লাহ এই শিরোনামে এই বয়ানটি পরিবেশিত হলো এবং এর মাধ্যমে তারা দাবি করলেন যে বিশ্বের সকল মুসলিমদের উপর তাদের হাতে দেয়া ও জীব এবং সকল দল যারা যুগ যুগ ধরে জিহাদের পথে কাজ করতেছিল সকলের কি হয়ে গেছে বৈধতা বাতিল হয়ে গেছে সকল হারাম এবং বাঘি বলে গণ্য হবে যদি এইভাবে করে এভাবে তারা এই ঘোষণাটা দিয়ে দিল এবং তাদের মাধ্যমে যে কোনো মুসলিমের জন্য বৈধ নাই একটি রাত যাপন করবে বা আত না দিয়ে এই ঘোষণা তাদের পক্ষ থেকে আসলো এখন প্রশ্ন হলো এটা কি সেই খেলাফত বা এই খেলাফত কি প্রতিশ্রুত শেখলাফত আলা নিনহাজে নবুয়া তাগুৎ শাসনের পর যে খেলাফত আলম নিনহাজী নবুয়া ফিরে আসার কথা ছিল এর উত্তর আমরা বলছি আল্লাহ তাল ভরসা রেখে যে না এটা খেলাফত আলহাম মিনহাজি নুবুয়া নয় এবং এই খেলাফতের হাতে মুসলিমদের ওদের কথার উপর ভিত্তি করে আমরা এটা বলছি কেন তাদের খেলাফতটা খেলাফত আলমিনা নয় কেন বা বৈধ খেলাফত নয় কেন এবং এই খেলাফতের হাতে মুসলিমদের উপর বায়াত দেওয়া ওয়াজিব নয় কেন এর কারণ যদি আমরা উল্লেখ করি প্রথম কারণ প্রথম দলীয় যে তাদের খেলাফত নয় যদি হতে হয় তিন পদ্ধতিতে কোন এক পদ্ধতিতে হতে হবে এক নম্বর হচ্ছে দুই নম্বর সুরা তিন নম্বর হচ্ছে যেহেতু এতদিন খেলাফত ছিল না সুতরাং তারা ইয়ারের পদ্ধতিতে খলিফা কি হয়েছে নির্বাচিত আহলুল আহেল হাল্লিউল আকদিরা খলিফা নির্বাচন করেছেন এখন আমাদের কথা হচ্ছে আমরা পূর্বে আলোচনা করেছি আহলুল হাল্লিউল আকদির ব্যাপারে শাহাবাজু খোলাফায় রাশেদার যুগে মত কয়টি ছিল তিনটি এক নম্বর মত ছিল পুরো উম্মত একমত পোষণ করতে হবে দুই নম্বর মত ছিল সকল আহলুল হালিআক আহলুল হাল্লি আকদির ঐক্যমত্যক আবশ্যক এবং আমরা এটাও উল্লেখ করেছিলাম এটাই এটাই হলো কি রাজে গ্রহণযোগ্য মত যে জুমহুর আহলুল হাল্লিউলা আকদির खलिफा निर्वाचन करा कि देखी একটি বৈধ পদ্ধতি খিলাফত নুব হচ্ছে নির্বাচন কে করলেন হালদি আক্তিরা কি তাকে নির্বাচন করেছেন আমরা স্পষ্ট ভাবে জানি আবু বকর আল বাগদাদিকে খলিফা নির্বাচন खलिफाइन सदस्य जर के दायित्व नियोजित करके तरफ एक ग्रुप दल अनेक मुजाहिदीन दल मध्य विभिन्न एक दल তার আমির কে আবু বকরাল বাগদাদি তার অধীনস্থ কিছু ব্যক্তি তাকে কি করেছেন খলিফা নির্বাচন করেছেন এমন কিছু ব্যক্তি যারা অপরিচিত অপরিচিতা কি করে না না। এখন কোন করলো আবু বকরাল বাগদিকে খলিফা নির্বাচন করেছেন তাদের নাম জানা নেই তাদের পরিচয় জানা নেই তারা কারা উম্মতের ক্ষেত্রে তাদের কোরবানিটা কি কেউ চিনে না মুল অপরিচিত কিছু ব্যক্তি আবু বকর আলদাদিকে খলিফা নির্বাচন করেছেন এবং তারা এমন কিছু ব্যক্তি আছেন তারাও তাদেরকে তাদেরকে যাদের কাছে উম্মত কি করে তাদের বিভিন্ন বিষয় নিয়ে যায় উম্মতের আলামা হিসাবে যারা হক হিসেবে পরিচিত আর উমার মানে যারা উন্মতের শক্তিশালী প্রভাবশালী যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা আবু করেছেন। তাদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য আলেম নেই যাকে থেকে পরিচিত। মাঝারি বা নিজ পর্যায়ের কিছু আলেম কি করছেন বা দিচ্ছেন নিজ পর্যায়ের কিছু আলেম কিন্তু খলিফা নির্বাচনের ক্ষেত্রে একজন গ্রহণযোগ্য আলেমকে তারা এখন পর্যন্ত কি করতে পারেনি দেখাতে পারে। দুই নম্বর হলো আহলুর সাউকা ওই জামাত ছাড়া তো অন্য কোন জামাতের কেউ কি করেননি ওখানে মানে খলিফা নির্বাচনে আসেনি নি অন্য কোন জামাত যে ইরাক এবং সিরিয়ায় যে অন্যান্য মুজাহিদিন তারাও তো কি নিজেদের গ্রুপ হ্যাঁ আহলু শাউকা উম্মতের কারা যদি আহলু শাউকা আমরা বলি তাহলে এই লিস্টে আসতে পারে শেখ হাফিজ মোল্লা আলিমহল্লাহ বা মোল্লা আখতার মনসুর হাফিজ্লাহ আবু মোহাম্মদরা লিবিয়ার মুজাহিদিনা উম্মতের মধ্যে এরাই হল আহলুল সাউকা যাদের মধ্যে আহলুল হালেওয়ালা আগদেশ শর্তগুলো কি বিদ্যমান এবং যদি বলা হয় শেখ আবু মুহমিসি শেখ সোলেমান শেখ আবু কতাদেখ আবদুল্লাহ এ ধরনের অনেক বড় বড় আলেমরা বিদ্যমান আছে যারা হকের উপর ছিল এবং তবহিদ এবং জিহাদের মানহাত যার নামে যারা পরিচিত এবং দিনের জন্য যারা অনেক কারাগার ভোগ করতেছেন এই সমস্ত তো একজন আলেম নেই একজন কি নেই আহলুল হালিওয়াল্লা আকদিদ उकाज खलिफा हलन आहल सौका विषय आहल शौका निजे होते बारें। के खलिफा दबी कर अनुसारी तलिपा खिलाफी मध्य सम्भव तरह की, की सम्भव एक है अवस्था टाइम बुझे मैं खिलाफ उद्देश्य होहलुल हल्दी एकत्रित हवा ना हवा तो मूल उद्देश्य छा मूल उद्देश्य हलो आहलुल हल्दी सम्मति मूल उद्देश्य टाइमुल हल्दी सम्मति तरह खिलाफ केल्लिकदेव निरापतार कारण की তারা ওখানে যেতে পারেননি কিন্তু সকলেই কি সম্মতি দিয়েছে না সকলে অসম্মতি জানিয়েছে এবং তাদের খেলাফতটা কি মুসলিমদের সাথে মাস করে হয়েছে নাকি তাদের গ্রুপের খেলাফত এটা খেলাফাতুল উম্মা হয় না খেলাফাতুল দাউলা হতে পারে খেলাফাতুল ইরাক হতে পারে কিন্তু খেলাফতুল উম্মা না আর সুতরাং বুঝতে পারলাম যেহেতু আমরা বুঝতে পেরেছি তিনি বলতেছেন আমরা পূর্বে আলোচনা করেছি যে আব্দুর রহমান বিন আউফ রাহু আনহু मृत्यु बरण करमु भेहत प्रदान कर इनशाला निश्चय सन्दा बल्ले की এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমি সন্ধ্যাবেলা দাঁড়িয়ে খুদবার সাহাব একরামের সামনে মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন অন্য কোন দেয় তোমরা তা এবং যাকে সে বায়া দিয়েছে তা অনুসরণ করো না অর্থাৎ তার অনুসরণ করে তোমরা তাকে কি করো না দেও না দুজনের কাউকে কি করো না অনুসরণ করো না যে কেউ দায়িত্বশীল বনে যাবে মুসলিমদের সাথে মাসওয়ারা করা ব্যতীত সদ রিবু অনুকাহ তোমরা তার গরদানকে কি করে দাও বিখণ্ডিত করে দাও কাতু ই খন্ড নম্বর তিন পৃষ্ঠা দুশো তেষট্টি অপর আসছে কাজ শুধু এটাই যে তোমরা তাকে কি করে ফেলবে হত্যা করে ফেলবে তারে খন্ড নম্বর তিন খ্রিস্টান নাম্বার উনিশ তেষট্টি সানুসাহী সুতরাং আমরা করে জন্যই অমর রাধি আল্লাহ আনহু মৃত্যুর পূর্বে তারপর কে খলিফা হবে ছয় একটা নির্বাচন করে গেছিলেন সুরা নির্বাচন করে গেছিলেন যার মাধ্যমে খলিফা কি করবে নির্ধারণ হবে এমনি জারির এই ছয়জনের পরামর্শক্রমে আব্দুর চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কি করা হয় যে আব্দুল আব্দুর রহমান বিন আউফ্রদ কে খলিফা হবেন সেটা কে নির্ধারণ করবেন তিনি বর্ণনা করেন্লাহালাম একটু লক্ষ্য করি আব্দুর রহমান বিন আউফ দায়িত্ব কয়জন কে দেওয়া হয়েছে ছয়জন কে ছয়জন যাকে নির্জন করবে তাকে ছয় জনে আবার দায়িত্ব দিয়েছেন কাকে আব্দুর রহমান বিন আউফল্লাহকে আব্দুর রহমান বিন আউফ রাহনু কি করতেছেন তিনি তার সাথে কি করতেছিলেন সাক্ষাৎ করতেছিলেন এবং মদিনার মধ্যে যারা অন্যান্য রয়েছেন উমারাউল সেনা বাহিনীর যারা কি রয়েছেন কমান্ডার রয়েছেন প্রধান রয়েছেন ও নাস এবং সম্ভ্রান্ত ব্যক্তি ঈশা বি মধ্যে কে বর্ণা করতেছেন ইমাম তাবারের রাহিম অতপর যেদিন বায়াত অনুষ্ঠিত হবে সকল তিনি okay, বলছেন হে মানুষ সকল আমি এবং আসমান রিয়াল ব্যতীত অন্য কারো ব্যাপারে তোমাদের মত প্রকাশ করতে দেখি তাহলে আব্দুর রহমান বিন আউফ রাহান খলিফা সুরার মাধ্যমে যেটা নির্বাচন হচ্ছে কিভাবে করেছে। সমান রাহন পর ওসমান রাহনুর খেলাফত যেভাবে অনুষ্ঠিত হয় কি করতেছিলেন মুসলিমদের সাথে মাস করতেছিলেন কার ব্যাপারে আলী এবং রহমান রাজি আল্লাহু আনহুমার ব্যাপারে এবং সকল মুসলিমদের রায়কে একসাথে আস্তা আউলাল দুজন দুজন করে ফুরাদা এক এক করে মুখে এমন কি হাতা খাল্লা সাইল্লাহিনা পর্দার আল্লাহ মহিলাদেরকে তার পূর্বের খলিফা কি করেছিলেন আদেশ দিয়ে গিয়েছিলেন মুসলিমদের সাথে মাস না করে কি করবানা খলিফা নির্বাচন করবানা কেউ যদি নির্বাচিত হয় তার গরদান কি করে দাও দাও হাই হাত কোথায় নুবুয়ের আদলে খেলাফত আর কোথায় দাউলার যেখানে তার দলের বাইরে একজন ব্যক্তি কি হয়নি এবং উম্মতের প্রতিনিধি উম্মতের কেউ চিনে না উম্মতের প্রতিনিধি উম্মতের কেউ তাদেরকে কি করে না চিনেন না এবং যারা কার অধীনস্থ ছিল আগে থেকে খলিফার নিজেরাই কি ছিল অধীনস্থ সুতরাং যেহেতু আবু বকর আল বাগদার খেলাফত বা ইরাকের মুজাহিদিনদের পক্ষ থেকে যে খেলাফত ঘোষণা করা হয়েছে এই খেলাফত ইস্তেখলাফের পদ্ধতিতে নয় সুরার পদ্ধতিতে নয় এবং ইখতি আহলুল হাল্লিওয়াল আত্মীর নির্বাচনের পদ্ধতিতে নয় সুতরাং এটা কি হতে পারে না খেলাফত আলামিনাজি নবুয়া হতে পারে না এবং এই খেলাফতের হাতে বায় দেওয়াজিব নয় এবং বৈধ যে তিনটি পদ্ধতি আছে এই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে কি হয়নি অবপ্রবাক এ খিলাফত বাদাউলার পক্ষ থেকে খেলাফত খেলাফত নয় আলা খিলাফত আলামিনহাজি নুবুয়া নয় বৈধ খেলাফত নয় এর পক্ষে দ্বিতীয় দলিল যদি আমরা উল্লেখ করতে চাই দ্বিতীয় দলিল না দ্বিতীয় একটা কারণ যদি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রথম কারণটি যথেষ্ট তারপর যদি আমরা আরো উল্লেখ করতে চাই দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যদি আমরা নিই যে ওনাকে যারা খলিফা নির্বাচন করেছেন তাদের মধ্যে কে রয়েছিল হালিওয়াল আকদি রয়েছে জানা নেই যদি ধরে নিলাম যে আহলুল হালুয়াল আকদি জানি আমরা নেই কারণ আহলুল হাল্লিও আকদি কারণ অপরিচিত অনুভূতি চিনে না তারপর যদি তাদের কথা অনুযায়ী যেহেতু তাদের ইরাকে কি রয়েছে মূল তাদের গ্রুপের মূল আহলুল হালে ওয়াল আকদির প্রধান কে গ্রুপের মধ্যে দুই তিনজন এক দুজন আহলুল হাল্লিওয়ালা আকদি থেকেও থাকে তথাপিও আবু বকর আল বাগদাদি খলিফা হবেন না বা তাদের এই খেলাফত বৈধ খেলাফত বলে বিবেচিত হবে না شيخ الاسلام ابن تيميه رحمه الله أبو بكر رضي الله عنه خلافات ব্যাপারে बोलतेছেন لو قدرا যদি ধরে নেওয়া হয় ان عمر وطائفه معه بايعوه يعني ابو بكر وامتنع سائر الصحابه عن البيعه لم يصير اماما بذلك وانما صار اماما بمبايعه الجمهور الصحابه الذين هم اهل القدره من هذ السনার প্রথম একটি ধরে নেওয়া হয় যদি এবং তার সাথে অন্য সকল সাহাবি অন্য সকল সাহাবি বায়াত দেয়া থেকে বিরত থাকলেন লামসির ইমামান বিদা এর ফলেও আবু বকরি আল্লাহ আনহু খলিফা হতে পারবেন না আবু বকরদ্ তাকে যদি অমর সহ একদল সাহাবি কি করেন তথাপি অন্য সাহাবিরা যদি কি থাকেন দেয়া থেকে বিরত থাকেন বিবেচিত হবেনা খলিফা নির্বা নির্বাচিত হয়েছেন নির্ধারিত হয়েছেন জমুর সাহাবাদের বায়াতের মাধ্যমে যখন জমহুর সাহাবা বায়াত দিয়েছে তখনই তিনি খলিফা হিসেবে কি হয়েছেন বিবেচিত হয়েছেন আল্লাহ সম্পর্কে বলেন কি হয়নি খলিফা হননি কয়েকজনের নির্ধারণের মন্দায় বরং মানুষরা তাকে বায়াত দেওয়ার মাধ্যমে তিনি কি হয়েছেন খলিফা নির্ধারিত হয়েছেন মানে শুধুমাত্র কয়েকজনের নির্বাচনের মাধ্যমে কি হননি হননি তার বায়াত থেকে একজনও পিছিয়ে হটেননি কাল আল ইমাম আহমদ ফির রেওয়ায় বিন আলী হামদান বিন আলীর বর্ণনা করেন মাহানা কৌমি আউ কেদু ما كان في القوم او كدبيعه من عثمان كانت باجماعهم جরা যারা খলিফা হয়েছিল তার মধ্য থেকে সবচেয়ে অধিকতর বিরো বায়াত হয়েছে কার বায়াত ওসমান রাদিয়াল্লাহু আনহু বায়াত كانت باجماعهم তার বায়াতটা হয়েছে সকলের ইজমা অনুসারে فلم ما باياه ইবনে তাইমা বলছিলেন فلم صار اماما যখন তার শক্তি ধর এবং ক্ষমতা ধররা তখনই তিনি কি হয়েছেন খলিফা হয়েছেন আব্দুর রহমান বায়াত দিলেন কিন্তু আলী রাহু বায়াত দিলেন না এবং অন্য কারা ওই সমস্ত সাহাবি যারা আহলুল হালদ খিফা হতে পারবেন না যতক্ষণ না জমুর কি করে বায়াত প্রদান করে যদি আবু বকর রাজি আল্লাহান এটা প্রযোজ্য হয় তাহলে আবু বকর আল বাগদাদি সহ অন্যান্য খলিফা দাবি করতেছেন আর একাধিক খলিফা ইতিপূর্বে দাবি করেছে খেলাফতের সে কাবুসা সহ অন্যান্যরা তাদের অবস্থাটা কি হবে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বলেন আলাউলাম ইবাইয়াহু انقسموا انقساما متكافিয়া لا يتميز فيه غالب عن مغلوب لمن عقد অন্য সকল যারা আছেন তারা কি করতো তার বিরোধী হতো অথবা একবার দুভাবে সমান সমান কি হয়ে গেছে তিনি আরো বলেন ইমাম গজালি রহমারু জমিয়া ইদাউকাউকা ইয়েল্লি জামান क्षमता कखनाधारित इलाक जमाना ग्रहण जोश व्यक्ति जदि क्या एकमत पोषण ना करें নির্বাচন হয়ে যাবে হ্যাঁ তিনি এটা বলছেন কিন্তু শর্ত হলো কেউ কি না যাওয়া কিন্তু বাকি যারা হাল হাল্লি ও লাগিয়ে আছে তারা কি করা যাবে না দিমত পোষণ করা যাবে না প্রথম কয়েকজন দিল পরে সকালে কি করলো ঐক্যমত পোষণ করলো কিন্তু জমহর যদি কি করে মহাল আপাতকারে তাহলে খলিফা হতে পারবে না সুতরাং আমরা বুঝলাম যদি আবুকু আনহু ওসমানবাদী আল্লাহ আনহু তারা জুমহুর সাহাবিরা না দেয়ার কারণে খলিফা হতে না অন্য কেউ কারো ব্যাপারে তো এই প্রশ্নে আসে না যে তারা কি হবে সুতরাং আবু বাগদাদি খলিফা নাগদাদি খলিফা না হওয়ার তৃতীয় কারণ খলিফার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে वा हो प्राप्त যদি কোন ব্যক্তি নিজেই নিজেকে খলিফার স্থানে আধিষ্ঠিত করে মত অবস্থায় যে ফাশেক তাহলে মানুষদের উপর আবশ্যক হবে না তার আনুগত্য করা এবং তার ব্যয়াত তার অনুসরণ করা কোনো দিমত নাই যে ফাঁসেকের জন্য খেলাফত কি হবে না নির্ধারিত হবে না ফাঁসে খলিফা হতে পারবে না সুতরাং আমরা বুঝলাম যদি কোনো ব্যক্তি আদালত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তার খলিফা সে খলিফা হওয়ার কি হয় হারায় যোগ্যতা হারায় অনেকগুলো কারণে আবু বকর আলদাদ আদালত কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার আদালত ঠিক নেই তার মধ্যে যে মিথ্যা মিথ্যা বলা ও যেটা যেটা তাদের কি হয়েছে প্রকাশ পেয়েছে। পূর্বে ছিল। খেলাফত্বের ঘোষণা ঘটছে পরে এর পূর্বেই অনেক পূর্বেই তারা কি করেছে বায়াত বায়াত ভঙ্গ করেছে এভাবে মুসলিমদের রক্ত প্রবাহিত করা যেগুলো অকারট্ট প্রমাণিত ইনশাল্লাহ আমরা সামনে এগুলো কি করব অকাট প্রমাণ করব যে বাগদাদের কেন আদালত ঠিক নেই তাদের অপরাধগুলো গুলো কি কি সুতরাং এটা কি নির্দিষ্ট চূড়ান্তভাবে প্রমাণিত ভাবে প্রমাণিত যেহেতু খলিফা হওয়ার যোগ্যতা সে তিনি কি করেছেন হারিয়ে ফেলেছেন সুতরাং তিনি কি নন খলিফা নন আজকে আমরা আবু বকরুল বাগদাদি খলিফা না হওয়ার তিনটি কারণ উল্লেখ করলাম ইনশাল্লাহ আমরা সামনের মজলে বাকি কারণগুলো উল্লেখ করব। কারণ সমূহের শেষ দুটি কারণের আলোচনা এবং বাগদাদি কোরআশি আব্দুল্লাহ খিলাফত বিলায়া খিলাফত প্রতিষ্ঠার সময় ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের আলোচনা আমাদের সাথেই থাকবে ইনশি